শুধু তাই নয় যখন মালিয়ামা মাদেসের খেদমত করার জন্য ওয়ক লাগিয়ে দিব আমার সন্তান যদি আল্লাহ দেয় তো তার কাজ কি হবে বাইতুল মখদেশের দেখাশোনা করা ফিলিস্তিনের যে বাইতুল মকদাস সেই বাইতুল মক্ত পরিষ্কার বাইতুল মকতেস পরিষ্কার পরিচ্ছন্ন করা হেফাতত করা ঝাড়ু দেওয়া মোছা এই কাজের জন্য আমার সন্তানকে লাগিয়ে তখন তিনি ছেলে সন্তান প্রসাব করেছেন তখন তিনি আশ্চর্য থেকে বলছেন হ্যাঁ আল্লাহ আমি তো নজর করেছিলাম যে আমার সন্তান হলে বাইতুল দায়িত্ব দিব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লাগিয়ে দেবো এখন তো দেখি কি করব তখন আল্লাহ সকল প্রাপ্ত ছেলেদের চাইতে মর্যাদা বা ছেলেদের চাইতে মর্যাদা শিলা সম্মানিতা অহেজদার তো সেই মারিয়ামা আলহ সালাম আল্লাহর মসজিদ আল্লাহর ঘর বাইতুল নখদেশের খেদমত করতে লাগলেন এত মহান নারী পৃথিবীতে যারা শ্রেষ্ঠ নারী তাদের একজন কি কাজে লিপ্ত আছে কথা কি আমি বুঝাতে পারি না পৃথিবীতে যারা শ্রেষ্ঠ নারী পৃথিবীতে বর্তমান পৃথিবীতে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি সেই ধর্মের নাম খ্রিস্টান ধর্ম বর্তমান পৃথিবীতে যে ধর্মের অনুসারীদের সংখ্যা সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্ম সেই ধর্মের নবী হচ্ছে ঈসার সেই তো মত করেন মসজিদের করেন মসজিদের সেবা করেন এই জন্য বলছিলাম যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্মচারীদের কাজ নয় মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে নবী আসুলের কাজ মহান মানুষের